আসসালামু বরহমাত وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا بَيْنَ الْيَدَيْنِ وَمَا خَلْفَهُ وَمَا يَتَّبِعُ الرَّسُولَ إِلَّا بِإِذْنِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا وَصَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا الله الشيطان بسم الله الرحمن الرحيم كذب عليكم السيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله معظم أصدق رسولنا بالكريم الله بك شكور জি মাউলাই করিম আপনাকে আমাকে এখনো হায়াতে রেখে আল্লাহ আল্লাহাকের ফরজ হুকুম রমজান মাসে রোজা রাখার ট্রফিক দান করছেন অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবার অনেক মানুষ দুনিয়াতে আছে কিন্তু রোজা রাখতে পারে না আল্লাহাক রবুল আলমিন আপনাকে আমাকে হায়াতেও রেখেছেন রোজা রাখার তৌফিকও দান করছেন আবার অনেকে আছে রোজা তো রাখে পরিবেশ পায় না রোজা রাখার যে পরিবেশের প্রয়োজন সেই পরিবেশ পায় না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে রোজা রাখার পরিবেশও দান করছেন আবার অনেকেই আছে রোজা তো রাখি কিন্তু রোজার হক আদায় করতে পারি না কান অঙ্গ দান বা যেই মাসটাকে কোনো শেষ নাই সীমা নাই যেই মহলাই ক্যারিম এতগুলি নেমাতের সাথে আপনাকে আমাকে ভূষিত করছেন সেই মওলায় ক্যারিম কি প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমার জিকির যে কবুল হইছে আমার আল্লাহ যে কবুল হইছে অনেকে বলেন এর দ্বিতীয় পরিমাণ হলে আর আল্লাহ আল্লাহ বলার মতো তৌফিক আমার নামাজ কবুল হয়েছে মানে আর একবার নামাজ পড়ার মতো আল্লাহ রুন্দর এক পরিবেশের মধ্যে বন্দী করার রোজা রাখার তৌফিক আল্লাহাক দান করছেন শুক্রিয়া আবার বলে আলহামদুলিল্লাহ আমি যে আলোচনা করতেছিলাম সে আলোচনাগুলি তো আমরা মোটামুটি শুনছি কেউ জব্দ ইয়াদ করছি খতমেনবুয়াতের কিছু আলোচনা হয়েছে না মুজাহিদের আকিদা সম্পর্কে আলোচনা হয়েছে ওই বিষয়ের দীর্ঘ আলোচনা করতে চাই না আজকে কথা বেশি বলবো না কথা সংক্ষিপ্ত হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি মাওলা হে তুমি বক্তার মুখের থেকে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলির মাধ্যমে বক্তা নিজে বাংলা শ্রোতা আসি সবাই যেন তোমার হয়ে যাইতে পারি। আসলে তো বলা এবং এর মধ্যে খুব নাই গুরুত্বও নেই আল্লাহরুল আলমিন তো ইচ্ছা করলে কাউকে বলা সোনার বাহিরে ভেদায় দিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণ আমার মলার খেলা আহ খুবই সহজের মধ্যে আল্লাহাব রোজা ফরজ করছেন ফরস করছিলেন এর পূর্ববর্তী মধ্যে উপরেও রোজা কবে থেকে রাখা শুরু হলো আল্লাহ রহমতুল রোজা রাখছে বলেন সর্বপ্রথম রোজা রাখছে হজরতলাম এবং হাসান বসির রহমতুল্লা আলাই এদের মত হলো আদম থেকেই রোজা রাখা শুরু হয়েছে এমনকি রোজা ফরজ হওয়ার আগে রোজা এবং আসুরের রোজা কেউ কেউ বড় ফরজ ছিল এবং ইসলামের উপরে রোজা ফরস হওয়ার আগেও রোজা রাখত রোজা রাখত দশই শরীফের মধ্যে গেলাপ করানো হতো এই সম্মান অর্থে তারা দশই মহরম কি রাখতো রোজা রাখতিরা ওই ঐ তারিখ রোজা রাখত যেহেতু দশ মোহরম হজরত মুসা আলাহিসাম বনে আল্লাহ আল্লাফাক ফেরাউনের জুলুম থেকে হেফাজত করছেন মুক্তি দান করছেন এবং ফেরাউনকে ওই তারিখেই নীল দড়িয়ার মধ্যে ডুবাইয়া মারছে এই সুক্রিয়াতান তারা রোজা রাখতো রোজা ফরোজ হওয়ার আগেও জনাবি মোহাম্মদ রসুল্লা সাল্লাম প্রতি মাসের আয়ামে বীজ মানে তেরো চোদ্দো পনেরো তারিখ এই দিনগুলিকে আইয়ামে বীজ বলা হয় এই তেরো চোদ্দো পনেরো তারিখ প্রতি মাসেরই নবী আলাই সালাত রোজা রাখতেন এবং মহরম মাসের দশ তারিখে রোজা রাখতেন রীতিমতো নবী আলাই সালাত আগেকার রোজাকে ফরজ হিসাবে রাখতেন না কি হিসাবে রাখতেন এ ব্যাপারে অনেক মতামত পাওয়া যায় কেউ বলেন ফরজ হিসাবেই রাখতেন আর কেউ বলেন না কুতিবা আলাই কুমুর সিয়ামু এই আয়াত নাজেল হইছে নবী আলাই সালাতামের উপরে তাহবিল কেবলার পরে যেই বছর কেবলার আয়াত হয় আয়াত নাজিল হয় ওই সময় রোজা কি হয় ফরজ হয় এর আগে ইসলামের উপর মুসলমানদের উপর কোন রোজা কি ছিল না ফরজ ছিল না দেয়ার হিজড়িতে তিনি যেহেতু দেয়ার হিজড়িতে শাবান মাসের পনেরো তারিখ এই আয়াত নাজেল হইছে শাবান মাসের তারিখ তারিখ সেহেতু সাল্লা রোজা রাখছেন মুসলমানরাও রোজা রাখছেন আর রমজান মাস কে রমজান কেন বলা হয় রমেজাল রমজান। দিন খুব প্রকার হল উত্তপ্ত হল। দিন খুব উত্তপ্ত হলো প্রখাল বালির মধ্যে হাটার কারণে পাও ঝলসে গেল রমজানকে রমজান মাস কেন বলা হয় এই মাস যেই বৎসর এই মাসকে রমজান মাস নামে অবহিত করা হয় সেই বছর এই মাসটা প্রচণ্ড উত্তপ্ত ছিল গরম ছিল সেই হিসাবে রমজানকে রমজান বলা সামেয়ার থেকে সামেয়ার থেকে রমে হওয়া মানে জালিয়ে দেওয়া ঝলসিয়ে দেওয়া উত্তপ্ত হওয়া পুড়িয়ে দেওয়া যেহেতু রমজান মাসে রোজা মানুষের জালিয়ে দেয় ধ্বংস করে দেয় মানুষের গুণাসমূহ কে জ্বালাইয়া পড়ায় ধ্বংস করিয়া দেয় ক্লিয়ার এর জন্য রমজানকে রমজান বলা হয় আল্লাহারুল্লাহারি রহমতুল্লা আলাই বলেন রমজানকে রমজান বলার কারণ হলো রমজান মাসের রোজার ক্ষুদা এবং পিপাসা মানুষকে উত্তপ্ত করে দেয় এর জন্য রমজানকে রমজান বলা হয় যাই হোক রমজান মাসের রোজা আমাদের ফরজ এবং রমজান রোজা রাখলে রোজাদারের সমস্ত গুণা ধ্বংস হয়ে যায় পুড়িয়া সার্লা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাফা রবিন তার পিছনে সমস্ত গুণ মাফ করে দেবেন মা কদরে ইন জানবি মুখ তখন আলাই দিস বুহারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে ব্যাখ্যা অর্থ সেইমান নাংসামা রমজানা ইমান এখানে ইমানের অর্থ একই বা বিশ্বাস এখানে ইমানের ওই মৌলিক অর্থ নয় কথাটা বুঝাতে পারি নাই মৌলিক এটা হলো ইমান আনার জন্য ইমান বনার জন্য ইমানদার হওয়ার জন্য কিন্তু এখানে ইমান শব্দের অর্থ হলো বা বিশ্বাস এখানে ইমাসাব ইমানের অর্থ হলো একদিন শুধু বিশ্বাস ও হেতে চাবা থেকে হেতে চাপ বা এই গণনা সে করে এই আশা সে করে এই বিশ্বাস করে যে নিশ্চিত এই সমস্ত সন্দেহ টন্দেহ নেই ইমান ও হেতে নিশ্চিত আমি রোজা রাখছি আল্লাহ আমাকে সব সান কোন সন্দেহ টন্দেহ নেই আমাকে সব দান করবেন কোনো সন্দেহ নাই এই হিসাবে যে ব্যক্তি রোজা রাখে রোজা শেষ রমজান মাসের রোজার কারণে মোমিনের গুণা সব পুড়িয়া যায় সার্কার হয়ে যায় যায় আল্লাহ তুমি কোমল করিয়া নাও আমাদের বিশ্বাস আছে করব কেন অভাব নেই পানির তো অভাব নেই বাংলাদেশে আমার মাওলাকে রাজি করার জন্য অর্জন করার জন্য তার হুকুম পালন করার জন্য রোজা রাখতেছে যে ব্যক্তি রমজান মাসে রাত্রে তারল থেকে ফিরাই নেবে ওদের মূল তারকে সেইটা মানুষ যেন একবার জিকির বেশি না করে এক না পড়ে মানুষের জন্য একটা শয়তান পাগল হয়ে যায় তো ভাই বাড়ির থেকে রওনা করছে নামাজ পড়ার জন্য শয়তান তাকে পাচার খাওয়াই দিস কি খাওয়াই দিসে পাচার খাওয়াই দিস ওই ব্যক্তি বাড়িতে আবার ফিরিয়া গেছে আবারও ব্যক্তি ধুইয়া টুইয়া সুন্দর মতো আমার সে বাড়ির দিকে বাড়ির থেকে নামাজের দিকে রানা করছে এবার তৃতীয়বার শয়তান নিজে বাতি নিয়া হেরিকান এবং খেয়ে ওই ব্যক্তি আমি আমি ঘটনা কি তোমার কাম তো আমাকে ধোকা দেয়া ওই কাজ করা কিন্তু তুমি আমার হেরিক নিয়ে পথ আগে দেওয়ার জন্য নিয়ে ঘটনা কি ভাই বিশাল লস হয়ে গেছে আর আসবেন না চিন্তা করছিলাম দুইবারের পরে আপনি পাচার খাইয়া যাবেন না আজকে ঘরের মধ্যে কাজটা সারবেন নামাজটা আদায় করবেন কিন্তু ব্যবসায় সবই লস এর জন্য আমি ল্যান্ডন নিয়ে আসছি হারিকান নিয়ে আসছি বাতি নিয়ে আসছি আপনার দ্বিতীয়বার পাচার না খান ওই দুইবার তো আমি কাম ঘটাইছি এবার জন্য আমার ব্যবসায় লসের থেকে লাভ করার জন্য আমি হারিকে নিয়ে আপনাকে আগাছি মম বেশি হোক একটা সিসা বেশি হোক একটা রুখি বেশি হোক এক টাকার নামাজ বেশি হোক কে চায় না এখন ও তো ফতুয়া দিতে পারে না ওর ফতুয়া কেউ শুনবেও না এর জন্য সেনাপতি কাজ হবে না আমাদের ফতুয়া কেউ শুনবেও না কাজী তোমাদের মধ্যে এমন কিছু আমাদের সৈনিক আছে আমাদের ফতুয়া দেওয়া দরকার নাই তোমরাই ফতুয়া দাও তারাবি তারাবি মাত্রে অথচ কোথায় তারাবি আর কোথায় আল্লাহ নবীর রমজান রমজানের বাহিরেও তিনি সারা রাত্রে রাত্রে আটটেকার নামাজ পড়তেন এর সাথে রমজানের কি সম্পর্ক বনানত নামাজ সারা বছরের নামাজের জন্য আর নবী বুখারি হাদিস আমি যেমন হাদিস শুনাইলাম মান কমা রমজান তার জিন্দিক সমা রে গুফল লাইল কদরে এখানে এখানে কি আপনি কি মনে করছেন লাইল কদর কি দুই রেখা নামাজ শুধু বা আট রেখার নামাজ আমরা পড়ি না সারাত নামাজ পড়ি আজিব ব্যাপার নামাজে কোন ব্যক্তি কি চার রেখাত চার রেখাত বা দুই রেখাত দুই কি বসে কেউ জিরায় তারাবি শব্দের অর্থই তিস্তেরা তারাবি শব্দের অর্থ কি বিশ্রাম করা কি কথা ঠিক না তার মানে বিশ্রাম করা সময় ক্ষাপন করা কি কথা ঠিক না তার বিহুন থেকে মানে কিছু অপেক্ষা করা সময় যে আমি দীর্ঘ চার রেখার দাঁড়ায় নামাজ পড়তে পড়তে দুই করে নামাজ পড়তে পড়তে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে এর জন্য চার রেখার নামাজ পড়ার পরে যেই চার রেখার নামাজ পড়ি ওই পরিমাণ বা কম বেশি বা ওই পরিমাণ সময় আমার বিশ্রাম নেয়া যেন আবার নামাজ পড়তে কষ্ট না হয় এর থেকে তো তারা কি কথা ঠিক না এর থেকে কি বলেনি নাই কমা কেন কমা বলছেন কারণটা কি যত পর পর যত পারো যত পারো পর এখানে শুধু বিশ্বে কার নাই এখানে আটত্রিশ রেখা সীমাবদ্ধ নাই চল্লিশ রেখা সীমাবদ্ধ নাই তোমার মন চায় স্বাস্থ্য ভালো সারা রাত্র দাঁড়ায় থাকে সারা রাত্র পড়তে থাকে যেখানে রমজান মাসে নফল কে আল্লাফাক ফরজের সমতুলল আর প্রত্যেকটা ফরজ কে আল্লাফাক সত্তর গুণ বাড়ায় দেয় সেখানে আমার পতুয়া দেয়া উচিত ছেলে যেন দুই রেখা নামাজ বেশি পরে এইটাই ছিল মোহামনের হাকিকত সেখানে দান যেন সেই দিক উদ্বুদ্ধ নাই কিভাবে সরা মসজিদ থেকে মানুষদের নামাবে এমনি নাসুই আরো পাইসে ঢোলের বাড়ি এমনি এবাদত করতে চাই না ফতুয়া কি কথা ঠিক না যে ব্যক্তি রমজান মাসে ইমান পড়বে দাঁড়ায় দাঁড়ায় করবে গুফির আল্লাহ আল্লাহ নবী সালাম ফরমান শুনি কি অথচ কোরআন তেলের ফজিলা কি তিনি নিজের মধ্যে যে ব্যক্তি একটা হরফ তেল করবে আলী নদী থেকে একটা রায় আসছে যে ব্যক্তি বিনা উজুতে কোরআন তেল করবে তার জন্য পূর্তি হরফের দশ নেকি। যে ব্যক্তি অন্যের থেকে কোরআন শুনবে পুর পুরুপে এক এক নাকি হইতে অন্যের থেকে শুনলেও কি বুঝলেন মিয়া এর জন্য তারা তুমি মাহরুম হয়ে গেছো তুমি মাহরুম হয়ে গেছ তুমি অলস হয়ে গেছো তোমার এই মান ও হেতে কম বিনিময়ে পাওয়া যায় যে ছাত্র কষ্ট করিয়া পরে সে ছাত্রই তো ভালো রেজাল্ট করিয়া ভাই যে কৃষক কষ্ট করিয়া চাষ করে তার ঘরেই তো ভালো ফসল আসে ভাই তুমি এতটুকু কেন বুঝতেছো না বাবা তোমাকে হবে অবশ্যই তোমাকে বুঝতে হবে দুনিয়ার যে কোনো জিনিস অর্জন করার পিছনে সাধনার প্রয়োজন সাধনা সারা হয় না তুমি আল্লাহ কে পাবা আল্লাহ রেজামন্দ অর্জন দেখেন না অনেক মুরু্বী আল্লাহ আমার তো অনেক সময় প্রেশানি লাগলে মুরুব্বীদের তাকাই এটা আমার নিজের কথা যখন দেখি আরে ভাই ওই মুরুব্বি এতক্ষণ দাঁড়াইয়া আছে আমার এত স্বাস্থ্য ভালো আমি দাঁড়াতে পারবো না আপনার চেয়ে যে ব্যক্তি দুর্বল তার দিকে তাকান তার দিকে কি ওই ব্যক্তি পারছে আমি কেন পারবো না ঘটনা মানুষ ওনার বয়স আশি বছর উনি এখন টুন টুন করে দাঁড়াই আছে আর আমার বয়স এই না। এই চিন্তায় আমরা আছি ঠিক না সেদিন সাহেবের সাথে আমার আলোচনা জানেন যে নকল নামাজ বসিয়া পড়াও যায় সব অর্ধেক হবে কিন্তু কি আছে এই ফতুয়া আপনাকে দাঁড়ার থেকে বসায় কি বুঝলেন আপনার এলেম আপনাকে পূর্ণ সহাব থেকে আপনি পাইখানে একশো মার্কস সেখানে এলএমে আপনাকে একশো মার্ক্স উচিত ছিল দেড়শো মার্কস করা কিন্তু সেখানে ভিক্ষুক ভিক্ষুকের কাজ কি কে দেবে কে না দেবে এই যে ভিক্ষুকের দায় দায়িত্ব না তার কাজ হলো সব জায়গায় পাতা সব জায়গায় কোন খায় মাছ উঠবে না জেলের কাজ কোন জায়গায় নেকি পাওয়া যায় সেই জায়গায় দৌড়াইয়া যাবে মৌমেনের কাজ এই যে সময় খেয়াল রাখতে হবে আমার নে একটা কম না হয় কোথায় <small> আপনাদের <small> যার বর্ণনা যার তারিফ যার প্রশংসা যার বিবরণ কেউ দিতে পারে না এমন পাওয়া পাইছে কিন্তু হ্যাঁ জান্নাতিদের আর কোনোস নাই আর নাই। শুধু মাউলার জিকির সারা কাটায় এক্ড হোক এক মিনিট হোক এক ঘন্টা হোক যেই সময়টুকু একটা নিঃশ্বাস পরিমাণ সময় হোক না কেন আর একটা আর সোহান আল্লাহ পড়তাম তাহলে আমার ঘর এইটা হইত না আমার ঘর ওইটা হয়ে আমার উদ্যান এইটা হইত না আমার উদ্যান ওইটা হয়ে যেত আমার বিল্ডিং এইটা না আমার বিল্ডিং ওইটা হয়ে যেত হ্যাঁ আমার ঘাট এইটা হইত না হয়ে যাইতো ভাইও এর জন্য মহমেনের কাজ হলো সব সময় ন্যাকের কিছু দৌড়ানো সব সময় খুব খেয়াল রাখা যায়। নিজের নেকের উপরে বরক্ত নিজের নেকের উপরে যথেষ্ট নিকে নেক যথেষ্ট হয়ে গেছে এরকম ভাবনা না করা পেয়ে গেছে মনে করেন হাড়ি সব ফুটা হয়ে গেছে তোমার হাড়ি কি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কারবার শেষ মনে হয় ভেজাল আছে যখন মনে নাই, নাই নাই নাই নাই নাই নাই গৌরব করিও না খুবই বাহিনী বলতেছিলাম আজকে নবী আলাইতু সাল্লাম বললেন যে ব্যক্তি রাত্রে দাঁড়াবে তুই মান হেতে সাথে তারা আল্লাহাক জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে উদ্দেশ্য থেকে কি কথা ঠিক না আল্লাহাক এই জাতি এই চরম শয়তানের কি বলবো দোষর শয়তানের কার্য বাস্তবায়ন মূল সৈনিক এদের থেকে আল্লাহ ফ্রব আপনাকে আমাদের সবাইকে হেফাজতাম ইজা রমাজান আবু আবুল জান যখন রমজান মাস আসে আল্লাফাকুল আলমিন জাহান্নকে বন্ধ করে দেয় এবং সমস্ত করা হয় আলাইফ আলাই হাদিসের মধ্যে হাদিস আসছে রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আল্লাহ ফাক জান্নাত রহমাত আসমানের দরজা কথা বলেন না কেনা ফুতিয়াত আবু আবুল রাহমা আল্লাহ রহমাতের দরজা আসমানের দরজা জান্নাতের দরজা সব ওপেন করিয়া আছেন। পাগল এখন কোন বাধা নাই যে জানাতে ঢুকতে চাও ঢুকিয়া বলো যে রহমাতের দরিয়ার মধ্যে দিয়া আল্লাহ রহমাত কামনা করে এখনি রহমাতের জন্য তুমি পাগল হয়ে যাও এই কথা ঠিক না সমস্ত রহমতের দরজা উন্মোচন করা হয়েছে সমস্ত আসমানের দরজা উন্মোচন করা হয়েছে সমস্ত জান্নাতের দরজা ওপেন করা হয়েছে নবী আলাইসালাম এই দরজার মধ্যে আর কেউ ঢুকতে পারবে নাতিত এই রাইয়ান নামিও গেটের মধ্য থেকে কেউ ঢোকার ইজাজ নেই যারা রোজাদার তারা এই দরজা থেকে ঢুকলাম শাহজুর বলেন যে সূর্য জওয়াল হওয়ার পরে ঢলিয়া পড়ার পরে মেসোয়াকি যেহেতু না এই গন্ধ দ্বার উদ্দেশ্য হল যে মানুষ খালি থাকার কারণে তার জফ থেকে মেদার থেকে বাস্প সৃষ্টি হয় খালি সেই খালিফেটের এবং আবদুল্লাহ জহুরের পরে মেসওয়া করার প্রমাণ পাওয়া যায় আর নবী আলাইসালাম জহুরের পরে মেসওয়া করা যাবে না রক্তের সাথে তাদেরকে দাপন করতে হয় গোসল করানো ঠিক না ঠিক এখানেও রোজাদারদের মুখের গ্রান কাছে প্রিয় শহীদদের রক্ত ধোয়া ঠিক না এদের মুখ পরিষ্কার করা কি হবে না ঠিক হবে না আমরা তাদের জবাব দেব যে শহীদদের উপরে কেয়াস করা এটা কেয়াস ঠিক না কারণ কি শহীদ তো মৃত্যু রোজাদার জীবিত শহীদের রক্ত তো তার মাজলুমিয়াকে প্রমাণ করার জন্য তিনি মাজলুম আমি তোমার রাহে শহীদ হয়েছি কি কথা ঠিক না কিন্তু রোজাদারদের অবস্থা এরকম না বড় যদি রোজাদারদের মুখের ঘেরান আল্লাহর কাছে এত প্রিয় হয়ে থাকে তাহলে দাঁত মাজিয়া যদি মুখকে পরিষ্কার করা হয় তাহলে এই মুখের ঘেরান রোজা রাখার কারণে খুদার কারণে মেদার থেকে বাষ্প সৃষ্টি হইয়া খালি পেটে যে ঘেরান আসে সেই ঘেরানটা আল্লাহর কাছে প্রিয় কি কথা ঠিক না এর জন্য রোজাদার খুব ফজিলা খুব শুরুতে নবী আল্লাহ ফরমান যে বনিয় প্রত্যেকটা নেই কি আল্লাহাক রব আল থেকে সাতশো দশ থেকে একমাত্র রোজা আল্লাহ বলেন রোজা আমার জন্য এর পুঁতি সমস্ত খাস করলেন কেন নামাজ আল্লাহর জন্য রোজা হজত আল্লাহর জন্য দানত আল্লাহর জন্য কি এই কথা বললেন কেন মধ্যে ফরমান লাইসা সামে রিয়া রোজার মধ্যে রিয়া নাই। রোজার মধ্যে কি নাই রিয়া নাই দেখাবার কিছু নেই আমি যে রোজাদার কিরা দেখেন বলেন তো একমাত্র আল্লাহ আল্লাহ সারা আমি রোজাদার কেউ জানে না তাহলে রোজাদার একমাত্র কার জন্য হয় লাইসাফি সামে রিয়া নবী আল্লাহ তো ফরমান রোজার মধ্যে রিয়া নাই জন্য মূর্তিকে খুশি করার জন্য কিন্তু তারাও জাহিলি যুগে রোজা রাখতো একমত আল্লাহর জন্য জাহিলি যুগে আবার সেরেক করতো কাজে তাদের সেরেক বা অন্য নেবাদ ছিল অন্য কিছুকে খুশি করার জন্য কিন্তু তখনও তারা রোজা রাখতো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য রোজা একমত কার জন্য আল্লাহর জন্য আল্লাহ নিজেই যায়। উজু করেন গাও ঠান্ডা লাগে ভালো লাগে হজ করেন হজের সফরের মধ্যে ভ্রমণের আনন্দও আছে কি কথা ঠিক না জাকাত দেন মানুষ প্রশংসা পাওয়ার সম্ভাবনাও আছে দান করেন মানুষ আপনাকে শোকই বলে কি কথা ঠিক না অন্য মধ্যে দুনিয়ার কিছুটা হলেও ফায়দা পাওয়া যায় কিন্তু রোজা এর মধ্যে শারীরিকমাত্র রোজা রাখা কার জন্য আল্লাহর জন্য হ্যাঁ এখন বর্তমান বিজ্ঞানীরা রোজার অনেক বিজ্ঞানিক ফায়দা উপকার বয়ান করছেন সেটা ভিন্ন কথা কি কথা ঠিক না কিন্তু রোজার মধ্যে একমাত্র উদ্দেশ্য থাকে কার্লা আল্লাহ এবং যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য কিছু হয়ে যায় অন্য রায়ের মধ্যে আসছে একবার আর মাওলা পাখির দিদার সবচেয়ে বড় এর চেয়ে বড় কিছু হতে না কাজে রোজাদারদের জন্য বেশি চায় চাইও না রোজা আমার জন্য আর যে ব্যক্তি রোজা রাখবে তার পুঁথিতে আমি মাওলায় নিজে দেব হাজু হাজা হাজা শাহরুল সবর হাজা শাহরুল সবর এই মাসটা হলো কিসের মাস ভাই সবরের ইন্নামা ইউকিরা ইনামাউফা সোয়াবির আজর হিসাব ঠিক আছে না দেখেন আল্লাহাক কি বলেন সুরে জুমারের মধ্যে যারা করবে আল্লাহাক অন্ন আয়াত আল্লাহাক বললেন আল্লাহাক রব্বুল্লাহ আলমিনীদের কে মহাব্বাদ করেন এখানে আল্লাহ কি বললেন আল্লাহ রব্বুল আলমিনীদের কে পরিপূর্ণ প্রতিদান দান করবেন অন্য আয়তের মধ্যে আল্লাহ কি বলেন আল্লাহ ইউহাবুল সোহাবির আর আল্লাহ রব্বুল্লাহ আলমিনীদের কে মহাব্বাদ করেন আর নবী কি বললেন হাজা সাবর এই রমজান মাস হলের মাস মাসের মাস ধৈর্যের মাস মাস। মাস মাস। আর যে ব্যক্তি সবর করবে সবরকারীদের ফজিলাতের কোনো শেষ নাই কোন সীমা নাই বেগর হিসাব ফরজ কার্য আদায় করার জন্য কি করা ভাই বলেন কি বলেন ফরজ তার আদায় করার জন্য কি করা ধৈর্য ধারণ করা গুনার থেকে বাঁচার জন্য সবর করা বিপদ আপদে পতিত হইলে সবর করা আর বিপদ আপদে পতিত হওয়ার সাথে সাথে প্রথম মুহূর্তেই অন্তর্জালার সময় সবর করা এই চার যে ব্যক্তি ফরজ কার্য পালন করার জন্য সবরের দরকার আছে কি না টিটকারির সবর করা পর্দা করতে গেলে টিটকারি করে কি করা সবর করা কি ভাই সবর আসে কি নাই ধৈর্য আসে কি নাই আপনি নামাজ পড়তে যান ধরবে আল্লাফাকুল আলমিন তাকে তিনশো মর্তবা দান করবেন মর্যাদা দান করবেন এক এক মর্যাদার মধ্যে পার্থক্য আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য তার এক একটা মর্যাদার মধ্যে সেই পরিমাণে পার্থক্য হয়ে যাবে কি আদায় করার জন্য কথা বলেন না কেন কত মর্তবা এক মর্তবা পার্থক্য কি। যে ব্যক্তি নিষিদ্ধ কাজ থেকে আরাম কাজ থেকে বাঁচার জন্য সাবর করবে আল্লাফাকের মধ্যে যে পার্থক্য এই পরিমানে পার্থক্য হয়ে যাবে সবচেয়ে বড় ফজিরাত হলো সবচেয়ে বড় দামি হলো হারাম থেকে নিজেকে বাঁচা রাখা আমি দেখছি আমি পারি না নেক করতে পারি সবই পারি কিন্তু গুনার থেকে বাঁচতে পারি না আর সবচেয়ে বড় বুজুর্গ হলো গুনার থেকে বাঁচা সবচেয়ে বড় বুজর্গি। সবচেয়ে বড় বুজুগি সবচেয়ে বড় সবচেয়ে বড় দামি লস না করা লাভ কম হুম আমি দেখছি পারি না হাজারো চেষ্টা পারতেছি না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ যেন গুনার থেকে হেফাজত করে সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে দামি গুনার থেকে বাঁচাই থাকে লাভ কম হোক লস না হুনা হইল লস আইটেম আর ন্যা করলে লাভ আইটেম বড় বুজুর্গি কিছু নেই সবচেয়ে বড় বুজুর্গ হলো গুনার থেকে বাঁচিয়া থাকে সবচেয়ে বড় কেউ নফলই নেই দরকার নেই কেউ জিকিরই নাই নফল দরকার নেই কিন্তু গুণা করে না আর এক ব্যক্তি সারা রাতের নকল পড়ে সারাদিন করে সবকিছু করে কিন্তু যে ব্যক্তি লস নেই লস নেই পুঁজিতে যা রাখে সব কামিয়াব খবরদার খবরদাঁত বেশি এবাজত করার মধ্যে ফায়দা তো অবশ্যই আছে যে ব্যক্তি নিজেকে করবে আল্লাফার মর্তবার মধ্যে পার্থক্য সাত তবক আসমান সাত তবক জমিনের মধ্যে যেই পার্থক্য এক একটা মর্যাদার মধ্যে সেই পরিমাণে পার্থক্য হয়ে যাবে এই আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহাক থেকে বাঁচিয়া থাকার টোপিও দয়া ব্যতীত গুনার থেকে বাঁচিয়া থাকার সম্ভাবনা নাই আমার কাছে দোয়া করি যাই হোক বেশি সময় নেব না দরজা ছিলেন আমার জিন্দিগিতে আমার জিন্দিগিতে আব্বাজানকে একটা মুক্তি গুনা করতে আমি দেখি নেই আমার নজরে পড়ে অনেক বুজুর্গর কাছে গেলে সহবাদী বেশি গেলে আগে যে ভক্তি ছিল সেই ভক্তি কমিয়া যায় নামি দামি অনেক বুজুগের কাছে গেলে আগে যে ভক্তি ছিল সেই ভক্তি কুমিয়া যায় কিন্তু যাইতাম আমার বাপ হিসাবে না বরং যত বেশি যাইতাম তত ভক্তি অত বাড়িয়া যাইত আমার তো মনে হয় আমার বিশ্বাস আব্বাজানকে জবাইও দেওয়া হইত জবাই যদি বলা হইতো আপনাকে খালেদার কাছে শেখ কাছে না গেলে জবাই দেওয়া হবে আমার মনে হয় সে গলা পাতিয়া দিত কিন্তু শেখ হাসিনার কাছে বিশ্বাস এত বাদ এত বাদার কিছুই হতো না এ আমাকে আল্লাহকেই কিছু করতে না এখন যে ইমানের অবস্থা যদি আল্লাহকে শকর যদি বলা হয় এই ফরজ কাজ তরব করতে হবে তোমাকে জীবনের হুমকি আসে এইটা রক্ষা করা খুবই কঠিন আমার বিশ্বাস আব্বাজানকে যদি বলা হইতো তোমাকে শুলে চড়ানো হবে শুলে আমার এর নাম বুজুর্গের নাম তাকুয়া এর নাম বুজুর্গের পিছনে বুজুর্গি লেখলেই বুজুর্গ হয় না এটার বিষয় দেখাবার বিষয় না বুজুর্গ নাম দিলে বুজুর্গ হয় না আপনার কাছে বুজুর্গ হয় সেই বুজুর্গ আমার বিশ্বাস কঠিন আট দিন চলিয়া যাইতে আছে মাসের আট দিন যায় না আমার হায়াতের আট দিন চলিয়া গেছে ভাগেছিল আট দিন শেষ দিনের আট দিন যায় না রমজান মাসের আট দিনের আট দিন দরজা বন্ধু ছিল তিরিশ দিনের আট দিন গেছে আট দিন আট দিন চলিয়া গেছে নিশ্চিত কিন্তু রহমাত পাইলাম কি পাইলাম না জানা নাই আর দিন হায়াতের দিকে চলে যাবে সে নিশ্চিত জাননাতে ঢুকতে পারলাম যে পার্লামের বান্দাল রাম রমার আমাদের হামাদ করো আমাদের উপর হামাদ করো আল্লাহ পরিবার পরিজন সবার উপর হামাদ করো তোমার হুকুমতাম হুকুমাত্রাম صلى الله تعالى على خار خلقه محمد